পরিবেশিত হবে পৃথিবীর সিরা সিরিজ এর এই পর্বে আমরা আল্লা রসুল জীবনে প্রবেশ করতে যাচ্ছি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 রসুল্লা সাল্লাম যা দেখেছিলেন তার সবই খুলে বললেন তখন ওয়ারাকাতাকে বললেন তিনি হচ্ছেন আন্না মুহূসাহের কাছে পাঠিয়েছিলেন ইস আমি যদি সেদিন যুবক থাকতাম ইস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কম তোমাকে বের করে দেবে রসুল্লাহ সাল্লাহাম বললেন তার আমাকে বের করে দেবে তিনি বললেন হ্যাঁ অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছেন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 জাবির এবং সামা রহু থেকে বর্ণিত হাদিসে রসুল বলেন মক্কার সেই পাথরের কথা আমি মনে করতে পারি যে পাথরটি আমি নবী হিসেবে আবির্ভূত হওয়ার পূর্বে আমাকে সালাম দিত সেই পাথরকে আমি এখনো চিনতে পারি এরপর যেমন প্রথম ওয়াহিব আবার কিছুকাল আগ থেকে আল্লাহ রসুল্লাহ আলহাম স্বপ্ন দেখা শুরু করেন তার এই স্বপ্ন দেখা শুরু হয় নবুআলাভের প্রায় ছয় মাস আগে থেকে এই স্বপ্নগুলো ছিল সত্য স্বপ্ন বা ভালো স্বপ্ন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 আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে ফিরে যেতেন এই হেরা গুহাটি ছিল মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে হেরা পর্বতে তখন হেরা পর্বতের গুহা থেকে কাবাকে দেখা যেত সেখানে আল্লাহ রসুল সাল্লাহাম একাকি বসে বেশ কিছুদিন আল্লাহর ইবাদত করেছিলেন অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার নব প্রাপ্তির আগ থেকেই আল্লাহর ইবাদত করতেন তিনি আল্লাহকে চিনতেন হেরা গুহার এই নির্জন সময়টা ছিল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 আর ভালো স্বপ্ন হল এক প্রকার ওয়াহী। কাজেই মূল ওয়াহিলামের ঘটনা আর সুস্বপ্নগুলো ছিল জন্য এক প্রকার মানসিক প্রস্তুতি বড় কিছুর জন্য নিজেকে প্রস্তুত করে রাখা হাদিসের পরবর্তী অংশে এসেছে জিবরিল আলাহিসাল্লাম আগমন করলেন এবং রসুল্লাহকে বললেন একরা একরা শব্দটি দুটি অর্থ আছে তার মধ্যে একটি হল পড়া আরেকটি হল তিলওয়াত করা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 এগুলো ছিল সুর আলাকের প্রথম পাঁচ আয়াত শ্রোতা বৃন্দ আমরা কি অনুভব করতে পারছি এটা কত বড় একটা ঘটনা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 শান্ত নিবিষ্ট মনে বসে আছেন তেমনি এক মুহূর্তে আগমন ঘটেছিল জিব্রিলের জিব্রিল রাসুল্লাহ সাল্লা আলাইস্লামের কাছে বিভিন্ন সময় বিভিন্ন বেশে এসেছেন কখনো এসেছেন কুচকুচে কালো কেশ আর ধপ ধবে শুভ্র পোশাক পরিহিত অবস্থায় কখনো এসেছেন সাহাবি দিহায়া আল কলবের রূপে কিন্তু ওয়াহির সেই প্রথম দিনে জিব্রিল কোনো মানুষের রূপে নয় নিজের রূপেই মোহাম্মদ সাল্লা আলাই সামনে নিজেকে প্রকাশ করেন প্রকাণ্ড সেই সত্তা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 রসুলুল্লা সাল্লাই এর মন থেকে ভয় দূর হলো। তার মন শান্ত হল কিন্তু সেখানে কিছু নয় কারণ তার সাথে হেরাগুহায় কি ঘটেছে সেটা রসুল বা খাদিজা কেউই জানতেন না তারা কেউই বুঝতে পারছিলেন না রসুলুল্লা সাল্লাই সাল্লামের কাছে কে এসেছিলেন খাদিজা তার বিশুদ্ধ ফিতরা থেকে এটা ধারণা করতে পেরেছিলেন যে রসুল্লাহর সাথে আর যাই ঘটুক দুশ্চিন্তার কিছু নেই কারণ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 মুসানবীর কাছেও এসেছিলেন ওয়াহি সম্পর্কে ওয়ারাকার জ্ঞান ছিল আর তাই হেরাগুহায় ঘটে যাওয়া ঘটনার বিবরণ শুনে তৎক্ষণাৎ তিনি বুঝে যান যে নবীজির কাছে আসলে জিবরিম আর তখন যেমনি করে তিনি মুসা আলাহিস্লামের কাছে ওহি নিয়ে আসেন ঠিক সেভাবেই রসুল্লাহ সাল্লা কাছে ওহিসহ আগমন করেছেন ওয়ারাকা মুসানবির সাথে নবীজি সাল্লামের ঘটনার সাদৃশ্য খুঁজে পাচ্ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন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 एट हलो ताहिद बरम जाहिलिया वास्तवता लू तलाम सम्पर्के अल्लाह बोलें फमकन जवमी इल कलू इल कलू अख्रिजू अति कम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 ফলিম রব্বুহম লিখিমী কাফেররা পয়গম্বরদেরকে বলেছিল আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে তখন তাদের কাছে তাদের পালনকর্তা ওই প্রেরণ করলেন যে আমি জালিমদেরকে অবশ্যই ধ্বংস করে দেব সুরা ইব্রাহিম আয়াত ১৩। এখনকার সময়ে আমরা অনেক দায়ীকে দেখেছি যারা যে কোনো মূললে এই বিরোধকে পাশ কাটিয়ে যেতে চান তারা সমাজের বিরোধিতার মুখে পড়তে চান না তারা মনে করছেন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 তারিক মেহান্না ভাইয়ের একটা কথা দিয়ে তাহিদ বনাম কুফরের চির সংঘাতের আলোচনার ইতি টানতে পারি তিনি বলেছিলেন ইসলামী দাওয়ার সাথে কষ্ট আর যন্ত্রণার বিষয়টি ওতপ্রোত ভাবে জড়িত ইসলামী দাওয়ার এটি একমাত্র পথ কেউ যদি কোনো প্রকার কাটাছেরা ব্যতী রেখেই নবীদের দাওয়াকে মানুষের কাছে পৌঁছে দেবার ব্যাপারে আন্তরিক হয় এবং একই সাথে সে একটা উপভোগ্য ও নির্বিঘ্ন জীবনের স্বপ্ন দেখে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 শয়তান চায় আমরা খারাপ স্বপ্ন দেখে চিন্তিত হয়ে পড়ি আর মানুষকে বলে বেড়াই রসুল্লাহ সাল্লাই বলেছেন সব স্বপ্নের কথা কাউকে না বলতে আর সেগুলো ভুলে যেতে আবু সাঈদ আল খুজরি রদুল্লাহ আহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি কেউ কোনো একটা স্বপ্ন দেখে যা তার পছন্দ তাহলে তা আল্লাহর পক্ষ থেকে এবং এর জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত এবং অন্যদেরকে বলা উচিত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 দ্বিতীয় প্রকারের ওয়াহি এই প্রকার হল ফেরেস্তাদের মাধ্যমে রসুল্লাহ সাল্লাইসাল্লামের ওপর ওয়াহি নাজিল হয় কিন্তু জিবরিল আলাইসাল্লাম সরাসরি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সামনে হাজির হন না যেমন রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন সেই মহান আত্মা অর্থাৎ জিব্রিল আমাকে জানিয়েছেন নির্দিষ্ট করে রাখা সময়ের আগে কারও মৃত্যু ঘটবে না তাই আল্লাহকে ভয় করো এবং বিনিতভাবে তার কাছে চাও অধৈর্য হয়ে আল্লাহর অবাধ্যতার দিকে চলে যেও না আল্লাহর আনুগত্য করা ছাড়া আল্লাহর নিয়ামত অর্জন করা সম্ভব নয় তৃতীয় প্রকারের ওয়াহী, এই প্রকারের ওয়াহি নাজিলের সময় ফেরেস্তা রসুল্লাহ সাল্লা সামনে মানুষের আকৃতি নিয়ে হাজির হন এর উদাহরণ হল হাদিসে জিব্রিল জিবরিল আলামাম মানুষের বেশে এসেছিলেন আর তাকে মুহাম্মদ সাল্লাইসাল্লাম এবং অন্যরা দেখেছিলেন চতুর্থ প্রকারের ওয়াহী।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 একটি হাদিসে বর্ণিত আছে যখন আল্লাহ সুবানওয়াত তার আদেশ প্রেরণ করেন তখন ফেরেশ তারা এতটাই বিনয়াবত হয়ে পড়ে যে তাদের পাখাগুলো কাঁপতে থাকে আর সেই পাখা কাপার শব্দগুলো পাথরের উপর চেইন টেনে নিয়ে যাওয়ার আওয়াজের মতো শোনায় জিবরিল আলা ইসাল্লাম যখন এই রূপে রসুল্লাহ সাল্লু আলাইস্লামের নিকটে আসতেন তখন রসুল্লাহ সাল্লাই এর ওজন বেড়ে যেত দেখা যেত তিনি উটের উপর বসে আছেন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 এই প্রকারের ওয়াহিনাজিলের সময় ফেরেস্তা তার নিজস্ব রূপে আগমন করেন এরকম মোট দুইবার হয়েছিল সুরান্নাজমে এর উল্লেখ আছে নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল দূর দিগন্তের সিদ্রা গাছের কাছে সুরান্নাজম আয়াত ১৩ থেকে চোদ্দ জিবরিল আল্লাহামের পাখা এত বড় ছিল যে সেগুলো পুরো দিগন্ত ছেয়ে ফেলত রসল সাল্লা সাল্লাম বলেছেন যখন জিব্রিল তার স্বরূপে আসতেন তিনি যেদিকেই তাকাতেন সেদিকেই জিবরিলের পাখা দেখতে পেতেন ওয়াহির ষষ্ঠ প্রকার এই প্রকারের ওয়াহিতে আল্লাহ আল্লা সুবাহতালা নিজে সরাসরি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সাথে কথা বলেছেন কোনো মাধ্যম ছাড়া এটা হয়েছিল মেরাজের সময়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 এটি ছিল আল্লাহ তালার পক্ষ থেকে নবীজি সাল্লা সাল্লামের জন্য হুকুম স্তুর আন কবুতে আছে এবং আপনি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি এবং সহস্তে কোনো কিতাব লিখেননি এরূপ হলে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 স্বয়ংরিল থেকে শিক্ষা ছিলেন সরাসরি আল্লাহর কাছ থেকে যিনি জ্ঞান অর্জন করছেন তার জন্য বই থেকে শেখার মতো আসলে কিছু নেই আর তাই তার জন্য এক করা শব্দটির অর্থ হল দিলাওয়াত করুন কিন্তু উম্মার জন্য এর অর্থ হল পড়ুন মুসলিমদেরকে লিখতে ও পড়তে শিখতে হবে নূ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 এই দৃশ্য দেখে রসুল্লাহ আলাইস্লাম চরম রেগে গেলেন এবং ওনার মুখ লাল হয়ে গেল তিনি উমার রাজিয়াল আনহুকে কঠিনভাবে তিরস্কার করলেন তবে তাওরাত তাওরাতার উপর এই নিষেধাজ্ঞা ছিল সাময়িক মুসলিমরা পরবর্তীতে নিজেদের আদর্শে বলিয়ান হলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় রসুল্ল সাল্লাইসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে ইতিপূর্বে বনি ইসরায়েলের কিতাব পড়তে নিষেধ করেছিলাম তবে এখন সেই নিষেধাজ্ঞা তুলে নেছি। তোমরা এসব গল্পে বিশ্বাস করবে না অবিশ্বাসও করবে না অন্য কথায় এইসব কিতাবে এমন কিছু কথা আছে যেগুলো সত্যতা কোরআন বা হারিস থেকে যাচাই করা কোনো সুযোগ নেই সেগুলোকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা ঠিক হবে না যে যেকোনো পাঠ্যসূচি এমনভাবে সাজানো উচিত যেন তা ছাত্রদের জন্য বোঝা হয়ে না দাঁড়ায় রসুল্লাহ সাল্লাইসাল্লাম জানতেন প্রাথমিক যুগে মুসলিমদের হাতে তাওরা চলে গেলে তা তাদের জন্য স্বাভাবিক শিক্ষা গ্রহণ প্রক্রিয়ায়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 দুজন ফেরেস্তা হারুৎ আর মারুত দুনিয়ায় অবতীর্ণ হয়েছিলেন মানুষকে জাদুর বিষয় শিক্ষা দিতে যা ছিল ইমান বিনাশী জ্ঞান সংক্ষেপে এই ছিল রসল রসল্লা কাছে প্রথম আয়াতের মর্মার্থ আমাদের এই পর্ব থেকে দুটো শিক্ষা আছে যেগুলো নিয়ে আলোচনা করে আমরা এই পর্ব শেষ করব এক একাকিত্বের ব্যাপারে সাঈদ হাওয়ার মন্তব্য সাইদ হাওয়া এই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছেন তৎকালীন সময়ে হৃদায়ত অন্বেষণকারী কিছু মানুষ এই ধরনের একাকৃত সময় কাটনাকে তারা আল্লাহকে স্মরণ করত এবং আল্লাহর করত এর উদ্দেশ্য হলো আল্লাহর স্মরণে নিমজ্জিত থেকে অন্তরকে উদাসীনতা এবং খেয়াল খুশির প্রভাব থেকে মুক্ত রাখা যেন হৃদয়ের অন্ধকার দূরীভূত হয়ে অন্তর হৃদায়তের আলোর দিকে আলোকিত হওয়ার সুযোগ পায় অনেকেই মনে করে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 जख गभर नीद्राए सबा सही तो ती उठे आल्ला इबादत करना समय बान्दार आल्ला समय काटान एक अपूर्व सूझक और यह समय इबादत करा बंदार इखल्स और आंतरिकतार परिचय बहन करे देखे शुद् आल्ला उठे दाड़ी से लोक देखो कोई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 ফেসবুক পেজ ডাবসবুক ডেইনিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাবস মিডিয়া অর্গ 0 1 5